বাড়িতে থাকা অবস্থায় কি করতেন তিনি বলেন কানায় কোন তিনি বাড়িতে থাকলে খেদমত করতেন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 নিজের কাজটা নিজে করতেন ঝাড়ু দিয়ে নিতেন কাপড়টা সেলাই করে নিতেন নিজের ধুয়ে নিতেন স্ত্রীর সংসার কাজে সহায়তা করতেন একসাথে থেকেতেন গালে তুলে খেয়ে দিতেন এগুলো সুন্দর এ বাদত রসুল্লাহ সাল্লামের কাছে এসে সাহাবিরা প্রশ্ন করছেন হ্যা রসুল্লাহ আমাদের দেশে একজন মহিলা আছেন খুব দিনদার সারা রাত তাহত পড়েন সারাদিন নকল রোজা রাখেন ডান্স সদ্গা অনেক করেন সবই ভালো একটাই দোষ আছে জিমেটা বড় তীতে শাশুড়ি বেটার বউ ননদ পাড়া পড়শি মানে আশেপাশের মানুষদেরকে কথা দিয়ে ঝাঝরা করে দেয় আর একটা মেয়ে কোনো নকল নামাজ পড়ে না শুধু ফরজ সন্নদ নকল কিচ্ছু না কোনো ফরজ রোজা রাখে না কোনো নকল রোজা রাখে না শুধু ফরজ ডান্স একেবারে এই কম করে তবে কারোর সাথে ঝগড়া করে না দুইজনের ভিতরে আল্লাহর বেশি প্রিয় কে রসল্লা সালাম বললেন যে ঝগড়া করে ও দোজকে যাবে আর যে শুধু ফরজ করে ঝগড়া করে না ও জান্নাতে যাবে তার মানে ঝগড়া এত নোংরা গোনা যে নফল তো নফল ফরজগুলো পোড়াই ফেলেছে কথা বোঝেননি কিন্তু আমরা বুঝি না स्त्री दोल सेवा छाड़ा स्वामी ना पर्दा शरियत सेवा स्त्री छाड़ा सेवा स्वामी चाहले स्त्री कोजर ना, ना थे देवा दी आल्ला असंतुष्ट फेरेशा लालत करवे और बाड़ीत ब्री अनुमति বাকি সংসারের কাজ আপনি পাললে করবেন না পাললে স্বামীকে বলতে হবে আমি পারবো না স্বামীর দায়িত্ব স্ত্রীরকে সহায়তা করা কিন্তু বাড়ি থেকে সমিতিতে যাবেন ওয়াশরুমতে যাবেন বাড়ির বাইরে যেতে গেলে স্বামীর অনুমতি লাগবে আনুগত্য করতে হবে আনুগত্য দুটো ব্যাপারে ফরজ একটা হল দাম্পত্য ব্যাপারে আর একটা হল বাড়ি থেকে বাইরে যাওয়ার ব্যাপারে বাকি সংসারের কাজ রান্না বাড়া দুধ খাওয়ানো এগুলো করলে অনেক সাব না পারলে ঝগড়া করা যাবে না স্বামীর দায়িত্ব স্ত্রীকে সহযোগিতা করা